السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفاه وسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون فقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم والشاكرين والعاقبة للمتقين বজিজনীুল্লহাসফরীম ওষ رب العالمين हजरत माहदी सम्पर्त सप्ता प्रसंग क्रमदी हिसी महदी नर मध्य गोल महम्मद कदी आनी तरह सम्पर्क आलोकपात कर सूझ हो महदी सम्पर्केजे विभिन्न धरण प्रान्तिकता विद्यमान क्यों बाड़ा बाड़ी करी দল তো হলো যোগে যোগে নিজেদেরকে মাহদি দাবি করে আসছে এর সংখ্যাটাও একেবারে কম নয় আরেক দল হল যারা মাহদিকে একেবারে অস্বীকারী করে বসে আছে তারা বিভিন্ন ধরনের কথা বলে কেউ বলে কোরআনের মধ্যে মাহদির কথা নেই সুতরাং মাহদিকে মানবো কেন কেউ বলে সই হাদিসের মধ্যে মাহদির কথা পাই না তারা পায় না আর কি খুঁজে পায় না তাহলে মাহদিকে মানবে মানব কেন এ ধরনের বিভিন্ন প্রান্তিকতা সমাজের মধ্যে বিদ্যমান আছে কেউ আবার তাদেরকে করতে গিয়ে করে ফেলে। তারা দিন তারিখ নির্ধারণ করে তারপর মাহি কবে আসবে সালে একবারে উল্লেখ করে দিয়ে থাকে। যদি আপনারা বিভিন্ন লেকচার শুনে থাকেন মাহাদি বিষয়ে দেখবেন একেবারে অমুক সালে অমুক মাসে, অমুক তারিখ মাহাদির আগমন ঘটবে এভাবে নিশ্চিতভাবে তারা আলোচনা করতে থাকে প্রকাশ্য মজুরিসে এটা যে এখন থেকে শুরু হয়েছে তা না আরো বেশ আগ থেকে এখন থেকে বিশ বছর আগের বিভিন্ন কিতাব আরবি বাজারে পাওয়া যায় যেখানে দেখা যায় কেউশো আটানব্বই দুই হাজার এরকম তারিখ নির্ধারণ করে দিয়েছিল অমুক সালে মাহদি আসবে দেখা যাচ্ছে সেই সাল পার হওয়ার পর আরো কয়েক যুগ পার হয়ে যাচ্ছে এখনো মাহদির কোনো দেখাশোনা নেই তো এর দ্বারা মানুষ যখন এভাবে বারবার একটা ডেট পেতে থাকে আর সেই সময় যখন সেই মাহাদির আগমন না ঘটে এভাবে একটা পর্যায়ে ভেতরে হতাশার সৃষ্টি হয়ে যায় করে। মাহদি বলতেও নেই অথবা মাহদির আগমন হয়তো ঘটবেই না কাফেররা মাঝে মাঝে এই কাজগুলো করে দেখা যায় বিভিন্ন সময়ে নিউজ আসে যে অমুক বছর অমুক মাসের অমুক দিন পৃথিবীতে মহাপ্রলয় হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর সঙ্গে অন্য কোন গ্রহের একটা সংঘর্ষ হবে সেই আঘাতে পৃথিবী একেবারে পুরা নাস্তানাবোধ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে कैक बसम से मानुषर भाग्यलिपि विषय क्यों लिखे क्या उपकारिता की विषय कि आल्ला गोपन रेखे নিয়ে ভাবার কোন দরকার নেই আল্লাহ কেমন আল্লাহর কি কি অঙ্গ আছে নাকি নাই তো এই জাতীয় বিষয়গুলো নিয়ে ভাবার কোন দরকার নেই কারণ আল্লাহ এগুলো জানাননি তো ঈসা আলিহিস কোন সালে আসবেন মাহদি কোন সালে আসবেন দাজ্জাল। কোন মাসে প্রকাশ ঘটবে এই বিষয়গুলো আল্লাহ এবং তার গাজকি কিন্তু দিন তারিখ নির্ধারণ করে কোন একটা দিনকে নির্দিষ্ট করা বা চিহ্নিত করার কোনো সুযোগ কারোর জন্য নেই যদি কেউ এটা করে সে ভুল করছে তো এ ধরনের বিভিন্ন প্রান্তিকতা সমাজে বিদ্যমান तो भंड महदीदार्जा दिन वास्तविक महदी होते सम्पर्क आलोचना गत सप्ताह दिख अर्थात महदी के अस्वीकार कर विभिन्न जुक्ति देखिए क्यों बोले कुरान महदी उल्लेख नहीं तानबोना क्यों बुखारे मुस्लिम उल्लेख नहीं तानबोना ये कथा जरा महदी के अस्वीकार करकेल्लालोचना भी कर चेष्टा करब सलाफे सालिहन मध्य आल्लमी खालदी नाम अस्वीकार कर विषय सही हदीफ पाएने खालद रहमे आलि जदिव समाज विज्ञान इतिहास विषय बड़ इमाम কিন্তু হাদিস শাস্ত্রে তার জ্ঞান তত বেশি ছিল না এটা বিভিন্ন যুগেই হয় একজন মানুষ এক শাস্ত্রে পণ্ডিত হয় আরেক এক শাস্ত্রে তার দুর্বলতা থেকে যায় উদাহরণস্বরূপ ইমাম গজালী রহমেতুল্লাহ আলী তার নাম শুনিনি এরকম মানুষ কে আছে কত শাস্ত্রের ইমাম ফিখের ইমাম মান্তিকের ইমাম ইলমুল কালামের ইমাম কত বিষয়েরই তিনি ইমাম আত্মশুদ্ধিরও ইমাম কিন্তু দেখা যায় তিনি নিজেই বলছেন নিজের ব্যাপারে বিদিফ ই হাদিফ ই হাদিস শাস্ত্রে আমার পুঁজি খুব স্বল্প যার কারণে তার একটা প্রসিদ্ধ কিতাব হলো ইহিয়া ওলমিদ্দিন এই কিতাবটা আমাদের মধ্যে অনেকের কাছেই পরিচিত এ ইহিয়া এত পরিমাণ জাল হাদিস এসেছে এটাকে যদি আলাদা করে সংকলন করা হয় মোটা সাইজের একটা বই হয়ে যাবে এহিয়াউলমিদ্দিন হলো খণ্ডের একটা কিতাব এটাকে জাল হাদিস এবং ভিত্তিহীন হাদিস থেকে মুক্ত করে ছাপা হয়েছে তাকিক করে সেটা হয়েছে দুই দুইখণ্ড কোথায় খণ্ড কোথায় দুইখণ্ড বিভিন্ন ধরনের জাল ভিত্তিহীন একেবারে আকাশ চমবে এটা স্বীকার করতেই হবে ফিক্ষেরিমাম আত্মসুদ্ধির কালামের ইমাম কিন্তু প্রতিটা শাস্ত্র ভিন্ন একটা বিল্ডিং যখন আমরা বানাবো তখন কি আমরা বিজ্ঞানীর কাছে যাই না ইঞ্জিনিয়ারের কাছে যাই जमी चाष कर दरकार रिक्शा ड्राइर ड्र केब ना कृषक के बोट शास्त्र भिन्न एखे एक कथा बोल रुज नहीं भान चालक कतो शक्ति से कृषिकार देव ना समस्या क्या विज्ञानी नासाते जब करें कत बड़ एक विज्ञानी गर्व हमें साधारण एक भवन बनबो एकतलार एटार समाधान दीते कि है एक कथागुल् बला हास्यकर এমনকি দেখা যায় এক এক শাস্ত্র এক মেডিকেল সায়েন্সের মধ্যেই তো কত শাখা যিনি হাদিস শাস্ত্রে তার পুঁজি স্বল্প ছিল নিজে এই কথা বলছেন ভাবে সাইফল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুল রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তার নজির শুধু তিনি বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এক একটা হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন যেটার নজির খুব কম পাওয়া যায় কিন্তু বিভিন্ন ধরনের জাল হাদিস অগ্রহণযোগ্য দুর্বল ভিত্তিহীন হাদিস স্থান পেয়ে যাচ্ছে তো এখন কেউ যদি বলে উনি এত বড় হাদিস ওনার কিতাবে কিভাবে জাল হাদিস থাকে আসলে উনি কোন ক্ষেত্রে পন্ডিত এটা দেখার বিষয় হাদিসের ব্যাখ্যা করার ক্ষেত্রে ওনার যোগ্যতা আকাশচম্বী কিন্তু আরেকটা শাস্ত্র আছে সেটা হলো হাদিসের বর্ণনার সনদ এটার সূত্র পরম্পরা এটার প্রামাণিকতা এটা আলাদা একটা শাস্ত্র এই শাস্ত্রের ইমাম ভিন্ন কোন মানুষ এমন হতে পারে সেই ব্যক্তি হয়তো বর্ণনা শাস্ত্রের ইমাম কিন্তু ব্যাখ্যা করার অত বেশি যোগ্যতা তার নেই কেউ আবার ব্যাখ্যার জগতে অনেক এগিয়ে কিন্তু কোনটা যে সহি কোনটা হাসান কোনটা জাইফ কোনটা জাল কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য এই ক্ষেত্রে তিনি হয়তো খুব বেশি যোগ্যতা রাখেন না বিষয়টা আপেক্ষিক তো ইবনে খালদুন রহমতুল্লাহ আলীর এই দলিল দিয়ে আমাদের সমাজেও দেখা যায় কোন কোনো সহি হাদিসের দাবিদার তারা ইমাম মাহদির আগমনকে অস্বীকার করে বসে তারা বলে ইবনে খালদুনের মতো ইমাম বলে গিয়েছেন যে ইবনে খালদুনকে সারা বিশ্ব চেনে কাফেররাও চেনে তাকে সম্মান করে সেই ইবনে খালদুন বলে গিয়েছেন যে মাহাদির বিষয়ে সই হাদিস পাওয়া যায় না তাহলে আমরা মাহদিকে কেন মানবো তো একজন সাধারণ মানুষকে যখন এভাবে তার সামনে বিষয়টা উপস্থাপন করা হয় স্বাভাবিকভাবেই সে ধোকার মধ্যে পড়ে যায়। যেমন বিভিন্ন মানুষকে এসে বোঝানো হয় সারা জীবন সেই বাপের জনম থেকে যেভাবে নামাজ পড়ে আসছে সব ভুল সব বৃথা সব অশুদ্ধ নেই এগুলো তোমাদের আবু হানিফা নিজের ঘরের কোনায় বসে বসে বানিয়েছে তেভাবে যখন একজন মানুষকে বলে এবং তার সামনে হয়তো বুখারি বা মুসলিম বা অন্য কোনো কিতাব থেকে খুলে দুই একটা ভিন্ন হাদিস হয়তো দুই বিষয়েরই হাদিস আছে তাকে একটা দেখানো হয় দেখো বুখারি শরীফের মধ্যেই হাদিস আছে আর তুমি করছো এরকম তার মানে তুমি ভুলের মধ্যে আছো मन गड़ा रीतिनी मानबना समाज क्या इबना रहा आलर दलिल दिए विभिन्न समय विभिन्न मानुष के देखा जाए महदीर आगमन के अस्वीकार कर তো এজন্য মাহদির আগমনের বিষয়ে আমাদের একটু এটার প্রামাণিকতা বা এটার মূল তত্ত্বটার দিকেও নজর দেওয়া দরকার একটা হলো কবে আসবেন কি কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু এর চাই তো বেশি গুরুত্বপূর্ণ হলো মাহদির বিষয়টাকে আসলে সই হাদিস দ্বারা প্রমাণিত না এমনি খালদুনের বক্তব্যই কি সহি এই ক্ষেত্রে সই হাদিস আমাদেরকে কি জানায় বা আমাদের সালাফে সালেহীন থেকে আমরা কি শিক্ষা পাই এ বিষয়টাও জানা আমাদের জন্য জরুরি হেতনার যুগ একজন মানুষ শুধু এই কথা বলেই মুক্তি পাবে না যে এই যুগে আমি শুধু আল্লাব করবো জিকির আসকর করব তাজবিহিল করব আমার এত কিছু জানার দরকার এগুলো দরকারটা হবে। আমি একজন সাধারণ মানুষ আমি আমাকে নিয়ে থাকবো এত গবেষণায় ঢোকার আমার দরকার নেই অনেক মানুষের চেতনাটা কিন্তু এরকম কিন্তু যুগটা হলো ফেতনার যুগ আপনি হয়তো ইতিবাচক দিকটা জানার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন আমাদের সমাজে দেখেন না এইডস নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয় অথচ এই দেশে এইডস রোগী কয়জন আছে এটা তো আফ্রিকা না বা অন্যান্য দেশ না যেখানে ঘরে ঘরে এইডস রোগী আছে বেখানে সবাই অবৈধভাবে যৌন মিলনে লিপ্ত হয় যার কারণে এইডস এর মহামারী ছড়িয়ে যায় বিষয় তো এরকম না তারপর এত সচেতনতা সৃষ্টি করার জন্য এত উদ্যোগ তারা কেন নেয় উদ্দেশ্য হল এটা যে নেই যেন না আসে দুই একটা থাকলে ব্যাপারে যেন সবাই সতর্ক থাকে আমি যেন একটা জনসচেতনতা কাজ করে এটাই তো উদ্দেশ্য তো এজন্য ফেতনা নিজের সামনে আসার আগেই ফেতনা সম্পর্কে যদি আমার মৌলিক কিছু ধারণা থাকে আশা করা যায় ফেতনা যদি আমার সামনে চলেও আসে আল্লাহ তারা আমাকে তার থেকে রক্ষা করবেন तो अल्लाह खालीफा महदीज दुनिया सही हादी उल्लेखित हो मुस्लिम हादीस मध्य सरसिता नाम কিন্তু এমন ইঙ্গিত রয়েছে যে ইঙ্গিতের ব্যাখ্যা অন্য হাদিস দ্বারা হয়ে যায় কোরআন এবং হাদিসের ক্ষেত্রে একটা মূলনীতি হলো কোরআনের ক্ষেত্রে এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে এক আয়াতে হয়তো একটা কথা একটা দিক এসেছে আর এক আয়াতে আর একটা দিক এসেছে আমল করতে হলে দুতর দিক মিলিয়ে একসঙ্গে করতে হবে উদাহরণস্বরূপ কোরআনের অনেক জায়গায় আমাদেরকে বলা হয়েছে সবর করো আর সবর করো चर मारे गुम चर खाओ एरक बुजुर्ग शिक्षा कुरान पाई जदिनी सामने कुरान शिक्षा के उपस्थापन कर प्रांतिक शिक्षा एक पेशे शिक्षा যে কোরআন আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছে একই আমাদেরকে প্রতিরোধের দিয়েছে। যে দিককে যদি আমি গ্রহণ করি এটা পরিপূর্ণ ইসলাম হয় না তো কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে হাদিসের ক্ষেত্রে এই কথা এক হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে তো বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে ইঙ্গিত এসেছে নাম আসেনি কিন্তু অন্যান্য কিতাবের হাদিসের মধ্যে নামও চলে এসেছে যার আলোকে যার দিকে এবং তারা এমন এমন ব্যক্তিত্ব যাদের গ্রহণযোগ্যতার ব্যাপারে সকল মাঝহা এমনকি যারা মাঝহা মানে না তারাও একমত উদাহরণস্বরূপ আল্লা সৈয়দ আহমেদুল্লাহ আলী কিতাব লিখেছেনফুল ওয়ার্দিফ আখবর আখবারিল মাহদি أبوبكر بن أبي خيستم رحمة الله عني كتاب، ses الآحادث الواردة في المهدي علي المتقية الهندي رحمة الله عني كتاب، ses رسالة في شأن المهدي ابن حجر مك رحمة الله عني كتاب، ses القول المختصر في علامات المهدي منل علي قار رحمة الله عني كتاب، ses الشيرب الوردي في مذهب المهدي علم شوكان رحمة الله عني كتاب، ses التوضيح في تواتر ما جاء في المهدي للمنتظر والدجال والمسيح ابن أصفحہانبالي رحمت اللی علی كتاب لكتحان فوائد الفکر في ظهور المنتظر عمير صنعاني رحمت اللی علی مشىخ عبد العليم رحمت اللی علی كتاب لكتحان الاحاديث الوارد في مهدي في ميزان الجرح والتعديل شیخ عبد المحسن عباد رحمت اللی علی كتاب لكتحان الرد على من كذب بالاحاديث الصحيحة الوارد في المهدي تقول هنا سوء الكتاب لام যে কিতাবগুলো লেখাই হয়েছে ইমামির আগমনের বিষয়ে এবং লিখেছেন জেন তো কোনো ব্যক্তি না সমালোচিত বা বিতর্কিত কোনো ব্যক্তিত্ব না লিখেছেন উম্মার একজন ইমাম তো কেউ যদি অস্বীকার করতে চায় তার তো প্রথমে উচিত এই কিতাবগুলো একটু খুলে দেখুক এখানে কি লেখা আছে এক একটা কিতাবে সই হাদিসের ভান্ডার খুলে রাখা হয়েছে যেখানে মাহাদির আগমনের বিষয়ে অসংখ্য হাদিস একত্র করা হয়েছে সংকলন করা হয়েছে তো ইবনে খালদুনের বক্তব্য দলিল হবে আর অন্যদিকে এত বড় বড় ইমাম তারা কিতাব লিখে রেখেছেন সেটা আমাদের জন্য মোটেও দলিল হবে না এটা তো হাস্যকর বিষয় আমার পীর গলত কথা বলল গ্রহণযোগ্য আর দুনিয়ার সকল আলেমরা একেবারে আকাশচুম্বী সহি কথা বলল সেটা প্রত্যাখ্যাত এটা তো কোনো ইনসাফের কথা না হাদিসের মধ্যে হাদিসের যে মানগুলো রয়েছে সর্বোচ্চ মান হল হাদিসে মোতাবাতির অর্থাৎ যেই হাদিস প্রামাণিকতার বিচারে তার মধ্যে নেই তো আবার হাদিস আবার জাইফ হয় কেমন অনেকে জিজ্ঞেস করেছে হাদিস যদি রাসুলের কথাই হয় হাদিস যদি ওহি হয় তো ওহি মানে তো শক্তিশালী ওহি আবার দুর্বল হয় কিভাবে ওহি আবার জয়াইফ হয় কিভাবে কথা হলো ভাই ওহিতাইফ হয় না কিন্তু এই সরাসরি কান থেকে আমি শুনিনি রাসুলের মধ্যে আর আমার মধ্যে বিশ পুরুষ তিরিশ পুরুষের ব্যবধান রয়ে গেছে আসলেই যে রাসুল কথাটা বলেছেন এটা তো আমাকে আগে নিশ্চিত হতে হবে যদি নিশ্চিত হতে পারি তাহলে তো তার মধ্যে কোনো সন্দেহ করলে ইমানেই থাকবে না কিন্তু নিশ্চিত হব কিভাবে আমি যার কাছ থেকে শুনেছি তিনি যার কাছ থেকে শুনেছেন তিনি যার কাছ থেকে শুনেছেন দেখতে হবে প্রতিটা ব্যক্তি সত্যবাদী কিনা গ্রহণযোগ্য কিনা তো ব্যক্তিকে যাচাই করার দ্বারা দেখা যায় কোনো হাদিসের বর্ণনাকারী একটু দুর্বল হয়তো এমনও হতে পারে যে বিশ জন বর্ণনাকারী আছে মধ্যে আর রাসুলের মধ্যে বিশ জনের উনিশজনই শক্তিশালী মাঝখানে একজন ছিলেন এমন ব্যক্তি যার মেধা শক্তি দুর্বল একটা শুনে তো বলার সময় আর একটা বলে ফেলে এই হাদিসটা কিন্তু দুর্বল হয়ে যাবে কেন দুর্বল হবে ওই দুর্বল এজন্য ওহি তো দুর্বল কখনো হতে পারে না তাহলে হাদিসটা দুর্বল কেন হচ্ছে ব্যক্তির কারণে হচ্ছে বর্ণনাকারীর কারণে হচ্ছে তো বলা হয় সেই হাদিস যেটা জামানা থেকে শুরু করে আমাদের পর্যন্ত বা কিতাবে সংকলিত হওয়া পর্যন্ত এত পরিমাণ বর্ণনাকারী বর্ণনা করেছে যারা মিথ্যা বলবে এটা ভাবা অসম্ভব এত পরিমাণ মানুষ যেমন পাচক্য নামাজ এটা কি সোহিনা গোলম পাঁচক নামাজ এই ব্যাপারে কারো কোনো সন্দেহ করার কোন অবকাশ আছে কেন নেই কারণ রাসুলের যুগ থেকে পাঁচক ইসলামের বিধান এত পরিমাণ মানুষ বর্ণনা করেছে আপনার একজন দুইজন দরকার নেই বরং যেই পরিমাণ মানুষ বর্ণনা করেছে তারা মিথ্যাবাদী হবে এটা ভাবা অসম্ভব তো হাদিসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হাদিস হলো হাদিসে মুতোহাতির অনেকে বিভিন্ন আমলের প্রসঙ্গ আসলে বলে বুঝুর সহি হাদিস দেখান সই হাদিস দেখান সে হয়তো ভাবে যে হাদিসের সর্বোচ্চ পর্যায় হলো সহি কিন্তু সহি সর্বোচ্চ পর্যায়ের না সহির উপরও অনেক মাকাম রয়ে গেছে হাদিস সহির উপরে হাদিসে মুতোয়াতির সহির চাইতে বড় উপরে তো মাহাদির বিষয়ে যে হাদিসগুলো গুলো বর্ণিত হয়েছে একটা তো আমাদের আলোচ্য বিষয় হলো এটা সহি কিনা কিন্তু অনেক ইমাম বলে গিয়েছেন যে সহিত দূরের কথা এটা হলো মুতোয়াতির পর্যায়ের হাদিস তার মানে সহির চাইতেও বহুগুণ উত্তীর্ণ देह नहीं हदीस मोतवािर प्रमाणित नहीं उदाहरण स्वरूप रसुलर मौजादा छाता प्रमाणित কেউ যদি বলেন অসুরের কোনোদা ছিল না তিনি নবী ছিলেন তাহলে এই ব্যক্তির হুকুম কোরআন অস্বীকার অনেকওয়াতির বর্ণনা দ্বারা প্রমাণিত তার মানে কেউ যদি এটাকে অস্বীকার করে সে হয়ে যায় আর যারা এই কথা বলেননি যে এটা মোতোয়াতির তারাও এই কথা মেনে নিয়েছেন যেটা সহি এই ব্যাপারে সন্দেহ নেই তাহলে মাহদি যে আসবে অবকাশ আছে ইমাম বর্জনজি রহমতুল ইবনুল ইমাম হাফিজ সাহাবি রহমতুল্লাহ আলী ইমাম জলাাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী ইমাম মিজির রহমতুল্লাহ ইবন হাজার আলাই ইবনুল কাইম রহমতুল্লাহ আলী কার কত্তানি রহমতুল্লাহ আলি জর রাহ এরকম ইমামরা বলে গিয়েছেন যে মাহিজা আসবে এই বিষয়ে যত হাদিস আছে সবগুলো হাদিস সবগুলোকে আর আমি আগে কথাটা সবাই বলেন তাদের সংখ্যাও কম না ইমাম আবু দাউদ নাম শুনেছেন নিশ্চয়ই ইমাম তিরমিজি ইমাম ইবনু মাজা ইমাম বজ্জার ইমাম হাকিম ইমাম তবরান ইমাম মৌসিলি ইমাম ওয়াবি ইমাম ইবনু তেমিয়া ইমাম ওকাইলি ইমাম বাই হাকি ইবন ক্যাসির আরো অসংখ্য সুন্না এখানে স্পষ্ট বলে গিয়েছেন যে মাহদির বিষয়ে যে আছে গুলো আছে হাদিস হাদিসগুলো সহি যার কারণে এটাকে অস্বীকার করার কোন অবকাশে ইসলামে রাখা হয়নি তাহলে এই সমস্ত লম্বা আলোচনার দ্বারা আসলে অস্বীকার করে তাহলে সে আহ সুনাতল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না তো আকিদার বিষয় যেহেতু তা আমি যখন নিজের আকিদাকে পরিশুদ্ধ করতে চাইব স্বাভাবিকভাবে মাহদির ব্যাপারে আমার আকিদা কি হবে এটাকেও পরিশুদ্ধ করতে হবে যদি না করি তাহলে আকিদার একটা সাইড হলেও আমার মধ্যে অস্পষ্ট বা অজানা রয়ে গেছে যে বিষয়ে জানি না সেই বিষয়ে বিশ্বাস লালন করব কিভাবে আজকাল মানুষ জ্ঞান জ্ঞান অর্জন করতে চায় চায়। না থেকে দূরে থাকতে শুনে বিশ্বাস স্থাপন করতে চায় কিন্তু আকিদা হলো ইসলামের সবচেয়ে স্পর্শকাতর এবং সেন্সিটিভ বিষয় কারো আমলের মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ তাহলে চাইলে ক্ষমা করে দিতেও পারেন কিন্তু কারো আকিদার মধ্যে যদি ত্রুটি থাকে अकीदार मध्य कुफुर थे अकीदार मध्य सिरिकार मध्य भयह पर्यादा था मध्य ही तो इसे आल्ला तरह संगे सिरिक कर गुना के क्षमा करबेंदार गुरुत तो सब चाहिए बेसि तमाम महदी आसबें ये विषय जीत अकीदार अंतर्भुक्त इस सम्पर्के सचेतनता दरकार छो अने क्यों दुख जनक सत्य मानुष एम आई मजलिसे थकते যে জীবনে হয়তো মজলিশ সে কোনো মজলিসে মাহাদির আলোচনাই শোনেননি বা শোনার সুযোগ হয়নি হয়তো মাহাদি বিষয়ে কোনো বই পড়ানোর সুযোগ হয়নি তো যেই ব্যক্তি মাহাদি বিষয়ে কোনোদিন শোনেও নি কোনো বই পড়েও সে কি আকিদালালন করবে হয়তো তাকে রূপকথায় কোনো নায়ক ভেবে বসে থাকবে অথবা যেই ব্যক্তি এসে নিজেকে মাহাদি দাবি করবে তাকেই মাহাদি ভেবে বসে থাকবে অথবা কেউ যদি এসে তাকে বোঝানোর চেষ্টা করে মাহাদি আসবে না সেই হাদিস দ্বারা প্রমাণিত না সে হয়তো এটাকে বিশ্বাস করে বসে থাকবে বিষয়ে যে সই হাদিস গুলো আছে কয়েকটা হাদিস করবো সবগুলো বর্ণনা করেন্লাম বলেছেন বলেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না আরবের মালিক হবে আরবের রাজা হবে এমন একজন ব্যক্তি যে আমার আহলে আহলেবাইতের সদস্য হবে তার নাম আমার নামের সঙ্গে সামঞ্জস্য হবে রসুলের নাম কি ছিল মোহাম্মদ আহমেদ তো মাহদি যিনি হবেন তার নাম রসুলের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে অর্থাৎ তার নাম মোহাম্মদ বা আহমেদ হবে এ হাদিসটা মুসনাদি আহমদ তিরমিজি এবং তবরানি গ্রন্থে বর্ণিত হয়েছে একটা দিন বাকি আছে তাহলে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করে দেবেন যদি একদিন বাকি থাকে বেশি না তাহলেও মাহদিয়া আসবে আল্লাহ সেই দিনটাকে দীর্ঘ করে দেবেন তার নাম আমার নামের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ হবে আর তার বাবার নাম আমার বাবার নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে যেখান থেকে বুঝলাম তার বাবার নাম হবে আবদুল্লাহ যেহেতু বাবার নাম ছিল আবদুল্লা তাহলে দুই হাদিসকে সামনে রাখলে পূর্ণাঙ্গ নাম দ্বারায় নিয়ে আলাদা অধ্যায় আছে আমরা জানি হাদিসের ছয়টা কিতাব বিশেষ মর্যাদা রাখে বোহারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই এবং ইবনে মাজা আবুদাউদ তিরমিজি এবং ইবনে মাজা গ্রন্থে মাহাদিকে নিয়ে আলাদা অধ্যায় আছে যারা হাদিসের কিতাব পাঠ করেন এই অধ্যায়গুলো সূচি দেখে অধ্যায়গুলো তবে এর অনেকগুলো হাদিসাংশ হাদিস তৃতীয় হাদিস আবু সাইদ হাল বর্ণিত রসুল্লাহাম বলেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এবং যতদিন হবে না ততদিন কেয়ামত হবে না হাদিসে বলা হচ্ছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ হওয়ার অর্থ যে ইউরোপে আমেরিকা আর বাইরে থাকবে ভারতের বিধান ভিন্ন থাকবে কোনটাই না এরপর আমার পরিবারের এমন একজন সদস্যের আবির্ভাব ঘটবে যে দুনিয়াকে ইনসাফ এবং ন্যায় পরিপূর্ণ করে দেবে যেমনিভাবে তা সীমালঙ্ঘন এবং জুলুমে পরিপূর্ণ ছিল अर्थात महदी आस दुनिया टा अंधकार रतर मत हो जाए सारा दुनिया जुलूम आर चार, चार, और सीमालंघन अन्या अत्याचार अबिचार चलते थक अलकुफर मिल्लादा दुनिया सकल कुफुर जीत एक शक्ति একজনকে পাঠাবেন যার নাম হবে মোহাম্মদ আব্দুল্লাহ তার দ্বারা দুনিয়াকে আল্লাহ ইনসাফ এবং ন্যায় ভরে দেবেন চতুর্থ হাদিস আবু সাহিদ থেকে বর্ণিত রসুল আল্লাহ বলেন خشینا ان يكون بعد نبينا حدث فسالنا الرسول فقال يخرج المهدي في <تصفيق> امتي خمسا او سبعا او رسول যাওয়ার পর আমাদের مد কি হবে নি আমাদের ভয় হলো সাহাবী আবু সাইদ খুদরি বলছিলেন রাসূল যাওয়ার পর আমাদের পরিস্থিতি কি হবে কোথায় গিয়ে দাঁড়াবো duniaটা কেমন হবে এ সম্পর্কে আশঙ্কা হচ্ছিল গিয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম রাসূল বললেন পাঁচ বছর সাত বছর বা নয় বছর দুনিয়াতে রাজত্ব করবে তার মানে স্পষ্ট করে দেওয়া হয়নি নয় নিশ্চিত না সর্বনিম্ন বলা হচ্ছে বা সংখ্যাটা এটা নিশ্চিত, কিন্তু সংখ্যাটা সর্বনিম্ন বলা হচ্ছে পাঁচ সর্বোচ্চ নয় কোনো একটাকে নির্দিষ্ট করার সুযোগ নেই যেহেতু হাদিসের মধ্যে অস্পষ্ট রাখা হয়েছে যেমন লাইলাতুল কদরকে সাতাশ তারিখে নির্দিষ্ট করেছে কারা আমরাই তো হাদিস এই বিষয়টা থেকে অস্পষ্ট রাখা হয়েছে এটাকে তো বলা হয়নি যে সাতাশ তারিখ হবে কিন্তু আমাদের অধিকাংশ অবস্থা হলে এমন মুখে যদি বলিও যে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ সব রাত্রে হতে পারে কিন্তু আমাদের সাতাশের দিকে বাস্তবত এটা কিনা তো যেই জিনিস আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়নি আমরা সেই জিনিসকে স্পষ্ট করার চেষ্টা করি নির্দিষ্ট করার চেষ্টা করি কিন্তু এটা ইসলামের চাহিদা না বা ইসলামের দৃষ্টিভঙ্গি এরকম না তিনিও তার সামনে স্পষ্ট করে দিয়ে যাননি আপনার কি দরকার এটাকে একটার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া সীমাবদ্ধ করলে ক্ষতি কি ক্ষতি হলো পরবর্তীতে যদি এর অন্য হয় আপনি প্রচার করলে নয় संशय अहमद मुस्त हाकिम जहाबीतुल्लामुख उल्लेख कर এই হাদিসটা গত সপ্তাহে আলোচনা বছর যদিও চল্লিশ বছরই তিনি আবির্ভাব ঘটবেন বিষয়টা নিশ্চিত না যে এই এসেছে বর্ণনাটা দুর্বল যার কারণে অকার বলার সুযোগ নেই যে চল্লিশ বছরেই তিনি খালিফা হবেন তারপরে যদি ধরে নেই তাহলে অর্থ হবে যে তিনি খালিফা হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে কিছু দোষ ত্রুটি থাকবে আল্লাহ এক মধ্যে তাকে সকল থেকে মুক্ত করে তাকে যোগ্য বানিয়ে দিবেন। এটা আর আরেকটা অর্থ হলো যে না তার মধ্যে দোষ ত্রুটি থাকবে না তিনি এমনি যোগ্য থাকবেন তবে খেলাফতের যোগ্যতা তো আলাদা একটা বিষয় যেই মানুষ সারা জীবন রাজনীতি করেনি তাকে যদি আপনি ধরে রাষ্ট্রপতি বানিয়ে দেন সে দেশ পরিচালনা করতে পারবে তো এর অর্থ হলো যে মাহদি এমনি যোগ্য হবেন তার মধ্যে না কিন্তু ষষ্ঠ হাদিসমা মাহদি আমার পরিবারের সদস্য হবে ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত হবে আসবে হাসানের বংশ থেকে নাকি হোসাইনের বংশ থেকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার অবকাশ আছে কারণ হাদিসে দুই ধরনের বিধান দেখা যায় আমাদের শিয়ার বিভিন্ন ভণ্ডরে একভাবে প্রচার করে কিন্তু অনেকের কাছে হয়তো বিষয়টা অন্যভাবে জানা আছে এ সম্পর্কে কিন্তু রাসুল দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন পরই বিভিন্ন মাহাদির আবিষ্কার শুরু হয়ে গেছে কেউ আবু মুসলিম খোরাসানি কে এমনকে কেউ অমরিব আব্দুল আজিজ কে মোহাম্মদ আব্দুল হানাফিয়া কেউ মাহদি বলেছে তারা নিজেরা তো দাবি করেনি चेस्टा कर दल चेष्ट कर এখানে তার বাবার নাম যদিও সালমান করুন কাউকে ভালোবাসা অন্যায় না কিন্তু কারো ভালোবাসায় সীমালঙ্ঘন করাটা অন্যায় আপনি কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসতে গিয়ে তাকে যে স্তরে আছে जाज नहीं भलोबाजते भलोबाजते गलि के नबीर मर्यादा दीते नबी के भलोबास नबी के आल्ला मर्यादा नहीं जो प्रत्येक अवस्थान भिन्न प्रत्येक के आपन जैगे रेखे सम्मान कर অনেক মানুষ দিনই কোন মেহনতর সঙ্গে সম্পৃক্ত থাকে তারা বুঝতে চায় না যে তার মেহনতর বৃহৎ একটা জিনিস এর জন্য অনেকগুলো চাকার প্রয়োজন এক একজন এক চাকা নিয়ে মেহনত করছে সমস্যা তো বাধে যখন নিজের চাকাকেই পূর্ণাঙ্গ গাড়ি মনে করে সে মনে করে আমার মেহনতাই সব এই মেহনতের দ্বারাই দুনিয়াতে সবকিছু হয়ে যাবে একজন মানুষ হয়তো ইসলাম প্রচারের কাজে আছে সে ভাবছে ইসলাম প্রচারের কাজ করার দ্বারাই মনে হয় দুনিয়া অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠা হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা যে আলাদা বিষয় আর ইসলাম প্রচার যে আলাদা বিষয় এই জিনিসটা বোঝার চেষ্টা করে না রাসুল তো মক্কায় ইসলাম প্রচার করেছিলেন কিন্তু মক্কায় তো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি রাসুলের জীবনের বড় অংশই কেটেছিল মক্কায় কিন্তু সেই মক্কায় তো আল্লাহ ইসলাম কায়ে করেননি আল্লাহ ইসলাম কায়েম করেছেন মদিনায় তার মানে ইসলাম প্রচার আলাদা বিষয় ইসলাম প্রতিষ্ঠা আলাদা বিষয় হ্যাঁ কোথাও এমন হতে পারে ইসলাম প্রচারের বরকতি আল্লাহ সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে দিতে পারেন কিন্তু সব ক্ষেত্রেই যে রকম হবে বিষয়টা তো এটা না আপনি ইসলাম প্রচার করতে গিয়ে এখানেই আপনি দুনিয়ার সবকিছু এনে প্রয়োগ করতে পারেন না কথাটা উঠে এসেছিল অন্য জায়গা থেকে যে তাবলিগের মধ্যে জিহাদের হাদিস ব্যবহার করা সহি এখান থেকে কারণ জেহাদের অন্যতম যারা জিহাদের এই তাবলিকের দ্বারাই দুনিয়াকে যেহেতু ইসলাম প্রতিষ্ঠা হবে তার মানে তাবলিগে জেহাদ তার মানে তাবলিগের মধ্যেই জিহাদের হাদিস প্রয়োগ করা যাবে তাহলে জাহাদ সাহের দোষ কোথায় তার পয়েন্ট ছিল এটা আমি বললাম আচ্ছা দুনিয়াতে এমন একটা অঞ্চল দেখেন তো যেখানে তাবলিগের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে অস্বীকার করি না ব্যক্তিগত ক্ষেত্রে এর দ্বারা ফায়দা হয়েছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কায়েম হয়েছে তাবলিগের দ্বারা একটা নজির দেখেন সে বলছে আমার ইসলাম কায়েম হয়েছে তাবলিগের দ্বারা আমি ভাই আপনি ইসলাম কায়েমের অর্থ বুঝেন আলেম তার অনুসারীর সংখ্যাও কম না নাম না বললেও হয়তো অনেকে বোঝে ফেলেছেন আবু সাহিদ বলেন রসুলাম বলেছেন আমার উন্মতের শেষ ভাগে মাহদের আগমন ঘটবে জমিনের মধ্যে তো অনেক জায়গায় দেখা যায় ফসলের কমতি আর বিভিন্ন ধরনের সার বেরো হয়েছে যেগুলোর কারণে দেখা যায় কয়েক বছর খুব ভালো ফল পাওয়া যায় পরবর্তীতে সারগুলো ব্যবহার না করলে জমিন থেকে কিছুই আর বের হয় না এভাবে যদি আরো দেখা যায় বিশ তিরিশ বছর চলতে থাকে আর বেচারা দার্জাল প্রকাশিত হয়ে যদি করে ফেলে বন্ধ করে ফেলে সে তো করতে হবে না তার বাহিনী তো আছে পুরো ইহুদি বাহিনী আছে খ্রিস্টানদের তার বিরাট অনুসারী দল রয়ে গেছে তো তারা যদি এই বন্ধ করে দেয় তাহলে তো না খেয়ে মরতে হবে কারণ জমিনকে এমন ভাবে বানিয়ে ফেলা হচ্ছে আর প্রাকৃতিক শক্তি যেন থাকছে না ওগুলো ব্যবহার করলে ফসল বের হয় ব্যবহার না করলে যা বের হয় তা দিয়ে উল্লেখযোগ্য কিছুই হয় না আর এমনিও তো দুর্বল পেঁয়াজ নিয়েই তো দেখতে পাচ্ছেন দেশের কি অবস্থা হয়ে গেছে যদি বাহির থেকে না আসে এমনিই না খেয়ে অবস্থা হয়ে যায় তো যার জল আবির্ভাব হওয়ার পর খাদ্যের ক্ষেত্রেই যে মানুষ কোন ধরনের হালতের শিকার হবে সেটা তো এই সমস্ত হালতকে সামনে রাখলেও বোঝা যায় ওই সিহাহা তিনি এসে সম্পদকে সহিভাবে সহি বন্টন করবেন কে মাহাদি তার মানে বোঝা যাচ্ছে মাহাদি আসার আগে সম্পদ যথাযথ খাতে ব্যয় হবে না সম্পদ নিয়ে জালিয়াতি হবে মানুষের রক্ত ঘাম এগুলোর দ্বারা মানুষ কষ্ট করে যে টাকাগুলো অর্জন করে সেই টাকাগুলো কোথায় ব্যয় হয় এর কয় পার্সেন্ট টাকার দ্বারা দেশের উপকার হয় জনগণের উপকার হয় এক একজনের পকেট কুক্ষিগুত হয় আঙ্গগুল ফুলে কলা গাছ হয় সাধারণ সাধারণ নেতার ঘর থেকে কোটি কোটি টাকার বড় বা আন্ডার বেরো হয় বড় নেতাদের অবস্থা কি সেটা আল্লাহ ভালো জানেন কত ক্ষেত্রে কত অপচয় চট্টগ্রামে দেখলাম একটা রূপালী গিটার বানিয়েছে আয়ুর্বাচ্য স্মরণে হয়তো তার জাহান নামের আজাব বানানোর জন্য একটা চেষ্টা আরকি। যে মরার পর তার নামে মসজিদ না বানিয়ে মাদ্রাসা না বানিয়ে তার জন্য আবার সেই রূপালী গিটারের স্মরণ এবং যিনি উদ্বোধন করেছেন নাম বলার দরকার নেই তিনি বলছেন যে আমরা চাই এর দ্বারা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সংস্কৃতির চেতনা ছড়িয়ে যাক তার মানে আরো অনেক আয়ব্যাক উঠে আসুক আর কবরে আজাবটা বাড়ুক তো এক রূপালী গিটার বানানোর জন্য রাষ্ট্রের তিন কোটি টাকা ব্যয় হয়েছে এই তিন কোটি টাকার মধ্যে কত গরিব অসহায় দুঃখী ভিখারী মানুষের টাকাও এখানে রয়ে গেছে তো সম্পদ যথাযথ ভাবে যদি ব্যয় না হয় দুনিয়ার হালত কি হয় সেটা আমাদের চোখের সামনে আমরা তো ঠিকই টাকা দিচ্ছি দিতে দিতে দিতে শেষ হয়ে যে মানুষের মাসিক বেতন হয়তো দশ হাজার টাকা দেখা মধ্যে যায় অনেক সময় চলে যায় বিভিন্ন কর বাবদ ট্যাক্স বাবদ ভ্যাট বাবদ এই বাবদ সেই বাবদ আর এখন তো শুধু বেড়েই যাচ্ছে বিদ্যুৎ বিল দেখলাম এক দুই মাসের ব্যবধানে আপনারাও জানেন কিনা দ্বিগুণ না আমার তো তিনগুণ হয়ে গেছে অন্যদের কি হালত আল্লাহ ভালো জানে সবই বাড়ছে আর বাড়ছে না যে হক সেটাকে সেখানেই ব্যয় করবে বর্তমানেও যে পরিমাণ সম্পদ আমাদের এই দেশগুলোতে আছে যদি এগুলো যথাযথভাবে বন্টিত হতো যেই ব্যক্তি হকদার তার কাছে যদি পৌঁছতো আমার মনে হয় না আমরা এখনো দারিদ্র সীমার নীচে বসবাস করতাম এতদিন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম হঠাৎ সরল না এবং সেই সময়ে গবাদি পশু বেড়ে যাবে তাহলে গবাদি পশু বাড়া এটা আল্লাহ একটা অনুগ্রহ কোরবানি আসলে তো অনেকে গরু নিয়ে মায়াকান্না শুরু হয় যে এত পরিমাণ গরু জবাই হলে তাহলে গরুর স্বল্পতা দেখা দেবে কয়েক বছর পর গরু খুঁজে পাওয়া যাবে না কিন্তু দেখা যায় গরুর বাচ্চা বেশি হয় না কুকুরের বাচ্চা বেশি হয় দেশের মধ্যে গরু বেশি না কুকুর বেশি হলে তো না এত কুকুর এক সঙ্গে কতগুলো করে বাচ্চা জন্ম দেয় কিন্তু দেখা যায় কোথায় কুকুর আর কোথায় গরু কেন এটা আল্লাহ তালের একটা অনুগ্রহ দুনিয়াতে ঘোরা একটা সময় দুনিয়াতে যুদ্ধের বাহন বা এমনি চলাচলের বাহন ছিল ঘোরা সেই সময় দুনিয়াতে ঘোরার কোন স্বল্পতা ছিল না সারা দুনিয়া ঘোড়ায় ভর্তি ছিল এখন তো ঘোড়া আমরা ব্যবহার করি না না ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় সমস্ত দেশে না ঘোরা আমাদের এমনি বাহনের কাজে লাগে দেশে ঘোরা এখন কোথায় তো যদি একটা প্রাণীর দিকে দেখাতে গিয়ে সেই প্রাণীকে পরিহার করে এমন না যে সেটা বেড়ে যাবে কোনটা বাড়বে কোনটা কমবে এটা আল্লাহ তাল হাতে যেই জিনিস মানুষের প্রয়োজন আল্লাহ সেই জিনিসের মধ্যে বরকত দিয়ে দেন যেটা মানুষের প্রয়োজন না পরিণামে যদি অনেক থাকে সামনে যদি অনেক আসে কিন্তু আল্লাহ তালা তার মধ্যে বরকত দেন না তিনি জমিনে বসবাস করবেন এই হাদিসটা মুস্তাকে হাকিম বর্ণিত হয়েছে শেখ আলবানি তার সিলসিলায় সৈহার মধ্যে উল্লেখ করেছেন ভৌগোলিক ভাবে দেখবেন আপনি দুনিয়ার বড় বড় বা প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ গুলো মুসলমানদেরকে দিয়েছিলেন উদাহরণস্বরূপ আপনি তের বিষয়টাই ধরেন আল্লাহ তালে মধ্যপ্রাচ্যে এটা দিয়েছিলেন মুসলমানদেরকে দিয়েছিলেন কিন্তু এর দ্বারা মুসলমানরা ফল ভোগ করছে না আমরা ভোগ করছি না যারা ভোগ করছে তারা ইসলাম এবং মুসলিম শত্রু যেখানে বলা হচ্ছে তোমাদের সম্পদ নিয়ে তিনজন পেট্রোল ও হতে পারে সেটা অন্য কোন সম্পদ হতে পারে বাইতুল মালও হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন কুল্লোহ খালিফা এই তিনও জন হবে প্রিন্স রাজার ছেলে সেটা মোহাম্মদ বিন সালমান হবে না হবে সেটা আমরা জানি না তিন জন লড়াই হবে সম্পদ গুলো কারো কাছেই যাবে না লড়াই চলবে নিজেরা ধ্বংস হবে কিন্তু সম্পদের মালিক কেউই হবে না সুম্মা ততরিক এরপর প্রাচ্য থেকে কালো পতাকা অনেক কালো পতাকার আবির্ভাব হবে ইসলামের সেগুলো কালো ছিল তো কালো পতাকা হলো তাও হিদার প্রতীক ইসলামের প্রতীক ভয় পাওয়ার কিছু নেই কোনো মানুষ কোনো সন্ত্রাসী সংগঠনও যদি কালো পতাকা ব্যবহার করে এর দ্বারা যে ইসলামের কালো পতাকা নিন্দনীয় হয়ে যাবে বিষয়টা কিরকম একজন সন্ত্রাসী লাইল বলে দেখে পতাকা। ইসলামের পতাকা ইমানের পতাকা এই কালো পতাকা কেউ ব্যবহার করার কারণে কি দোষটা পতাকার না কিন্তু আজকাল পতাকাকে দোষী মনে করা হয় কিনা বিশ্বকাপ আসুক আপনি ব্রাজিলের পতাকা টানান আর্জেন্টিনার পতাকা টানান কেও আপনাকে রাজাকার বলবে না দেশপ্রেমী বাটালি এক একজন এক একটা ব্যবহার করে কিন্তু কেউ যদি ভুলেও কখনো কালো পতাকা লাগায় বাসার ছাদে অবস্থা কি হবে লাগাতে তো দেরি ২৪ ঘন্টা পার হওয়ার আগেই হয়তো সে সাপ্লাই হয়ে যাবে লালগুদামে কেন পতাকা টানানোর কারণে সে জঙ্গি আর কিছু দরকার নেই আরে যেই যায় জঙ্গি চিহ্নিত মনে করাটা তো খুব অবাকর কোনো বিষয় নয় তো এখানে বলা হচ্ছে যে এই প্রিন্সদের যখন লড়াই হবে সেই সময়ে প্রাচ্য থেকে অনেক কালো পতাকা বের হবে पूर्वे हत्या नृशंस भाव निर्म भत्या माहिर बहिनी समर्थन कर এখানে এসে আপোষের দ্বন্দ্ব তারা ভুলে যাবে হাকিমে বর্ণিত হয়েছে এবং ইমাম ইবনে কাসির আহমেদুল্লাহ আলী তার প্রসিদ্ধ কিতাব আর নিহায় উল্লেখ করেছেন যখন তোমরা এই কালো পতাকা দেখবে সেখানে গিয়ে বায়াত দেবে যদিও সেটা বরফ খন্ডের উপর হাফড় দিয়ে হয় হাঁটতে পারো না কোন কিছু ধরে ধরে যদি উপর হয়েও যদি সেখানে পোসতে পারো দিবে কারণ সেখানে আসে না আমি হাওয়ালা দিয়ে দিয়েছি নয় হাদিস আবু হরিআলেন্লাম বলেছেন এবং মুসলিমের হাদিস रसूल तक तुम्हारे की अवस्था जो आकाश थे मारियम अवतरण करबाम तुम्हारे मध्य मारियाम जिन एक नबीन क्योंकि मुस्लिम उम्मार नेता क्या बोला इमाम मीनकुम तुम्हारे मध्य ही तुम्हेंबाम तो यारा मूलत वैशिष्ट बना हम কারণ ফজরের নামাজের সময় ঈসা আলিহিস আসমান থেকে দুইজন ফেরিস্তার কাঁধে ভর করে দুনিয়াকে অবতরণ করবেন তো তিনি যেই সময় অবতরণ করবেন তার আগে একামত হয়ে যাবে মাহদি ইমামতের জন্য সামনে দাঁড়িয়ে যাবেন তো সেই সময় একটা আওয়াজ হবে সবাই সেদিকে তাকাবে তখন ঈসা আলি ইসলাম আসমান থেকে নেমে আসবে তাকে দেখে মানুষ চিনে ফেলবে তখন মাহদি তাকে বলবেন আপনি আসুন আপনি আমাদের ইমামতি করুন তখন ঈসা আলিহিস্লাম ইমামতি করতে অস্বীকার জানাবেন তিনি মাহদিকে কাঁধে দাঁড়িয়ে নামাজ করবেন এবং তিনি বলবেন এইামত দিয়েছে তোমার জন্য দিয়েছে আমি তোমার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বো এর পরের অক্ত থেকে ঈশা ইমামতি করবেন কিন্তু সেই অত্তে প্রথম অক্তে হবেন ইমাম যিনি এই উম্মতের একজন সদস্য মাত্র তার পেছনে হবেন এই ছিলেন একজন সদস্য যে সাহাবি না যে রাসুল না সেই রকম একজন মানুষের পেছনে মুক্তাদি হবেন একজন নবী যেই সেই নবী না আল্লাহ বিশিষ্ট একজন নবী আল্লাহ তালা যা কি কিতাব দান করেছিলেন রসুল সেদিকে ইঙ্গিত করছেন যে তোমাদের তখন কেমন লাগবে কি অবস্থা হবে তোমাদের মাহদির কথা বলা হয়নি কিন্তু সবগুলো হাদিসকে সামনে রাখলে বোঝা যায় এখানে মুসলমানদের ইমাম বা নেতাদের মাহদি উদ্দেশ্যে যদি আমরা সামনে রাখি মাহাদির সম্পর্কে যে বিষয়গুলো যে আকিদা হয়ে আসে এগুলো হল এক নম্বরে যে মাহদি কেয়ামতের একটা আলামত হবে কেয়ামতের কাছাকাছি সময়ে এই উম্মতের শেষ ভাগে তার আবির্ভাব ঘটবে দ্বিতীয় বিষয় হলো মাহদি যখন আসবে সেই সময়ে দুনিয়ার মধ্যে ফেতনা ফাঁসা জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে তিন নম্বর হলো মাহদির নাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে অর্থাৎ মাহদির নাম হবে মোহাম্মদ বা আহমেদ একইভাবে তার পিতার নাম হবে আবদুল্লাহ যেমন রসুলের পিতার নাম ছিল আব্দুল্লাহ আর তার মায়ের নাম কি হবে সহিহলে বাড়িতে সদস্য হবেন পাঁচ নম্বর বিষয় হলো ইমাম মাহদি যেই সময়ে ইমামতি করবেন তার পেছনে ঈসা আলি ইসলামের মতো একজন নবী ইদা করবেন যার আল্লাহ তালা এই উম্মতকে সম্মানিত করবেন সাত নম্বর বিষয় হল আল্লাহ তালা তাকে এক রাত্রের মধ্যে সংশোধন করে দেবেন এ সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি অর্থাৎ মাহাদি তিনি নিজেও জানবেন না এর আগে যে তিনি মাহাদি আশপাশের লোকরাও জানবে না তার বাবা মাও চিনতে পারবে না কেউ চিনতে পারবে না সে মাহাদি বড় হয়ে সে মাহাদি হবে কারণ তার এই পরিবর্তনটা আল্লাহ তালা এক রাত্রের মধ্যে করে দেবেন আজ থেকে এটাকে ঠাহর করার কোনো সুযোগ নেই সুতরাং যারা বলে মাহদিকে এবং বরকথা নাজিল করবেন কারণ এটা আল্লাহ তালা কোরআনে আল্লাহ বলেন যদি জনপদ সকলে ইমান আনতো এবং তাকে অবলম্বন করতো আসমান এবং জমিন থেকে আমি বরকতের দরজা খুলে দিতাম তো সবাই যদি ইমান এবং তাকুয়া এই দুই জিনিসের উপর উঠে যায় ইমান মানে প্রথমত আঁকিদা सबई रखशुम सबई अवलम्बन के गुणा हम सूद घोषर गुणा हमको सकल गुणा थे आल्ला रहमतर भाण्डार खुले दें तरह सूद खेले घुष खेले सम्पद बाड़े ताहिक भाव मना स्वीकारा जी मन कमेमी मरे ना पर बच्चे शाखा प्रशाखा फल और जकत दी मन कमे कमे बारे सूद घुष खेले मन बड़े आसले बड़े ना असले कमे आल्ला लान सम्पदर मध्य প্রকাশ হওয়ার পর ইমাম মাহাদি বছর সাত বছর বা নয় বছর আর এক বর্ণনা এসেছে 8 বছর তিনি দুনিয়ার মধ্যে থাকবেন ইমাম মাহদি যে দেখা যায় সেই দিনটা অন্য দিনের তুলনায় একটু লম্বা হবে এখন লম্বা হবে মানে চব্বিশ ঘন্টার দিন পঁচিশ ঘন্টা হবে সেটা তো সুযোগ নেই দিনের মধ্যে বরকত বেড়ে যাবে ঘন্টা তো চব্বিশ ঘন্টাই থাকবে কিন্তু সেটা অতিক্রান্ত হওয়াটা আপনারা হয়তো যারা এখানে আছেন অনেকের অভিজ্ঞতা হয়তো এরকম যে ছোটবেলায় মনে হতো দিনগুলো যেতে কত সময় লাগতো আর এখন দেখা যায় মাসও চলে যায় দেখতে না দেখতে সময়ের বরফ কমে গিয়েছে অনেক বুজুগের কারামত দেখা যায় আসর থেকে সময় এবং এই কারামত গুলো যে সমস্ত বর্ণনা এসেছে সে বর্ণনাগুলো সহি সবগুলোকে অস্বীকার করার সুযোগ নেই তো বাহ্যিকভাবে তো হয়রান হয়ে যেতে হয় কিভাবে সম্ভব আসর থেকে মাগরীব তো দুই পাড়া সর্বোচ্চ তেলাওয়াত করা যাবে বেশি থেকে বেশি হলে তিন পারা, তিরিশ পাড়া কিভাবে সম্ভব और सम्भव तो जाए थानवीत आयात पे कयर जन्म हुई तो लिखते बसें कत व्यस्तता छो कत सफर छो बर कि आसलो अथच और एक जन मानूष देखा जाए दो लिखते लिखते ही जीवन शेष की भाव सम्भव আল্লাহ বরকত দিলে সবই সম্ভব কত মহাপুরুষকে আমরা দেখতে পাই চল্লিশ বছরে হায়াত পেয়েছেন কিন্তু এমন এমন কাজ করে গিয়েছেন যে যুগের পর যুগ না শতাব্দীর পর শতাব্দী তারা অমর হয়ে আছেন তো ইমাম মাহদি যেই দিন প্রকাশিত হবেন সেই দিনটা অন্য দিনের তুলনায় লম্বা হবে লম্বা হবে মানে আল্লাহ তম্বা করে দেবেন মানুষের কাছে লম্বা মনে হবে যেমন দার্জাল যেই দিনগুলোতে আসবে প্রথম তিনটা দিন লম্বা হবে প্রথম দিনটা হবে এক বছরের সমান। একদিন এক বছর সমান হওয়া কিভাবে সম্ভব সূর্য তো একটাই আছে তো কিভাবে সম্ভব সেটা আল্লাহ জানেন তা আল্লাহ তো এই সমস্ত হাদিসকে যদি আমরা সামনে রাখি তাহলে মাহদির ব্যাপারে এই বিষয়গুলো যে সই হাদিসরা আলুকে প্রমাণিত এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না হ্যাঁ এটা ঠিক যে মাহদিনিয়া যারা আলোচনা করে বা বাজারে মাহদিনিয়া বাংলায় যত বইপত্র আমি দেখেছি আর অধিকাংশই হলো জাল হাদিস ভিত্তিহীন হাদিস বা দুর্বল হাদিসের বর্ণনা হাদিস বা জাল হাদিস কেউ আবেগ ঢালার জন্য বা করার জন্য অনেক জাল হাদিস দুর্বল হাদিস আশ্রয় নিয়ে থাকে কিন্তু এর কোনো প্রয়োজন নেই আসলে মানুষের মধ্যে তখনই অনৈতিকতা বা দুর্নীতির প্রয়োজন পরে যখন সে বৈধ পণ থেকে কাজে লাগায় উদাহরণস্বরূপ দাওয়াতের ব্যাপারে যেই পরিমাণ হাদিস আছে আপনি যদি এক বছর পর্যন্ত মেম্বারে বসে আলোচনা করেন প্রতিদিন করতে থাকেন তাও তো শেষ করতে পারবেন না তো কি দরকার জেহাদের তাবলিগের মধ্যে প্রয়োগ করা। হাজার হাজার হাদিস পড়ে আছে। সেদিকে আপনি তাকাচ্ছেন না তো এটা তো তখনই প্রয়োজন পড়লো জেহাদের হাদিসকে টানা যখন দাওয়াতের হাদিস আপনি দেখেও দেখছেন না সেটাকে মোতালয়া করছেন না স্টাডি করছেন না জানার চেষ্টা করছেন না তখন করবেনটা কি তো এখন অন্যান্য জায়গার হাদিস এনে প্রয়োগ করছেন এখানে আমাদের সমাজে তো চলে রাসুলের যুগে দেখা যায় রাসুল হয়তো সাহাবিদের থেকে সেই সমস্ত থেকে দান কালেকশন করেছেন সেই বয়ান শুনিয়ে বক্তার পকেট ভরার জন্য ধান্দা করা হয় আর এগুলো হয় আমাদের সমাজে কোন জায়গার আলোচনায় এসে যে কোন জায়গায় প্রয়োগ করে আর শেষে যে কি আবিষ্কার করে নিয়ে আসে আল্লাহ ভালো জানে सिनेमा हल उद्बोधन करते जाने देखा जाए क्यों कुरना हदीस फिट कर फेले विभिन्न हराम दिवस से देा जाए दिवस शुरू से गान बजना हार आगे एक हुजुर गुरान तेलवे छोटा भाषण दिए आखने वो देखा जाए करणा हदीस प्रयोग कर दिए आए ये कुरान द्वारा जतियत प्रमाण कर द्वारा विभिन्न कूफनी मतबद प्रमाण कर आल्ला भलो जाने क्योंकि क्यागल हो जगह चेतना नहीं जगह प्रयोग हो इर पर एक गुरुपूर्ण विषय हलो महद प्रकाश था घटे क्या हादी से प्राच्य प्राच्य पाश्चाच प्राच्य महदी ना कि भारत पाकिस्तानमारे आसबें प्राच्य जदिधरी अंतर्भुक्त हार एक सम्भवनाथ तो यह बेपारे महदिशी ना क्या दुई धरण व्याख्या देखी प्रथम व्याख्या अदिक शिशाली সেটা তো এর দ্বারা দিক না সারা দুনিয়ার না বরং মদিনার প্রাচ্য। আরো অনেক হাদিস সামনে রাখলো এভাবে দেখা যায় যে মাহদির আগমন জন্মটা হবে মদিনায় সেখান থেকে মক্কায় এসে তিনি ব্যয়াত নিবেন এবং সর্বশেষ তিনি ফিলিস্তিন যেটা সেই বাইতুলের রাজধানী বা তার পতাকা স্থাপন করবে। তো যার কারণে শক্তিশালী না বরং এখানে উদ্দেশ্য হলো কোন প্রাচ্যার শহরের প্রাচ্য মদিনার পশ্চিম এই পূর্ব দিক এখন আবার আরেকটা হাদিস থেকে সংশয় সৃষ্টি হয় তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে তোর বলছেন খোরাসান থেকে কালো পতাকা বের হবে এই কালো পতাকাকে কেউ ঠেকাতে পারবে না ঠেকাতে পারবে না মানে বাধা আসবে না সেটা না বাধা তো আসবেই ইসলাম মানেই বাধা বাধা আসবে কিন্তু বাধার পরিণামে তাদেরকে পরাজিত করতে বা শেষ করে দিতে পারবে না কেউ ঠেকাতে পারবে না আর তাদের মধ্যে আল্লাহর খালিফা মাহদি থাকবেন এবং সেই বাহিনীকে ঠেকানো যাবে না অবশেষে তারা ইলিয়া ইলিয়া মানে হলো জেরোজালে ফিলিস্তিনুল মোকাদ্দ আফসা সেই আফসায় গিয়ে তারা পতাকা স্থাপন করবে সেই কালো পতাকা তে হাদিসকে সামনে রেখে এখন মনে হচ্ছে কথা দুই রকম হয়ে গেল না বলা হচ্ছে মদিন পূর্ব পূর্বদিক আবার বলা হচ্ছে খোরাসান তো দুটোতে এক হলো না কোথায় ফরাসান আর কোথায় মদিনা তো দুই হাদিসের মধ্যে তো সংঘর্ষ বিদ্যমান কিনা তো প্রথম কথা হলো তিরমিজির এই হাদিসটা দুর্বল এর সনদের মধ্যে কিছু সমস্যা থাকার কারণে হাদিসটা দুর্বল আর ওই হাদিসগুলো শক্তিশালী তো দুর্বল হাদিস এবং সই হাদিসের মধ্যে যদি সংঘর্ষ হয় কোনটা নেবেন আপনি সই হাদিস তো এখান থেকে আমরা এ কথাই মানবো বা এই কথাই বিশ্বাস করবো যে মদিনার পূর্ব দিক থেকেই আগমন ঘটবে মাহদিব এক ব্যাখ্যা व्याख्या जन्मारूर्व दिक्कतने पर आल्ला एक समय जो यज्ञ कर संशोधन करबं तो तक मक्का गए तक जानते मानूष महदी तरह खरासने थोड़ा फोरासान बाहि অথবা এমনও হতে পারে তিনি নিজে হয়তো কখনো খোরাসানে আসবেন না কিন্তু খোরাসানের লোকরা তার সহযোগী হবে তার সঙ্গী হবে এটাও হতে পারে তো বিভিন্ন ধরনের ব্যাখ্যারই এখানে অবকাশ আছে এই দ্বিতীয় ব্যাখ্যাটা সুন্দর মনে হয় যে হাদিসটাকে একেবারে ফেলে না দিয়ে যে খোরাসান থেকে কালো পতাকার বাহিনী বের হবে আর তারা মাহদির সঙ্গী হবে মাহদির সহযোগী হবে এবং তারাই মাহদির জন্য খেলাফাকে প্রস্তুত করবে এক হাদিসে দেখা যায় এরকম শব্দ আছে যে ইউল মাহদি আনি সুলতান আহু प्राचाना महदीर नेतृत्व सब व्यवस्था सब बाधा छर देषय तो, तो आस गुरुपूर्ण महदीति बार बार आवेदन कीबी जालुत नामक बादशाह शेषन कर विधान लड़ाईर विधानसा कर তো বারবার বারবার চাপ জানাচ্ছে তা আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়ে নবিতাদেরকে বোঝাচ্ছেন যে শোনো তোমাদের উপর লড়াই ফরস করা হলে মনে না তোমাদের একটা জজ্ থাকবে এখন তো ঠিক বলতে বলতে আর নাড়া দিতে দিতে ময়দান কাঁপিয়ে ফেলছো আসমান জমিন এক করে ফেলছ কিন্তু ফরস করা হলে মনে হয় না ফিল্ড কাউকে খুঁজে পাওয়া যাবে তারা বলতো কেন আমরা কেন লড়াই করবো না লড়াই করব না পরবর্তীতে হাদিসে আসে এই কোরআনে আছে যখন আল্লাহ তালা লড়াই ফরস করলেন তখন ইল্লা কালিল অল্প কিছু লোক ছাড়া কাউকে খুঁজে পাওয়া গেল না বরং তারা আল্লাহর কাছে বলতে লাগলো লাউলা কেন আমাদেরকে আরো কিছুদিন সময় দিলে না আরো কিছুদিন কেন বিলম্ব করলে না আরো কয়েকটা দিন পরে ফরজ করতে হলো সম্প্রদায়ের পরিণতি যুগে যুগে বাস্তবতা এরকমই হয় তো মাহাদিয়া আসার আগে অনেকের হয়তো মাহাদি নিয়ে খুব চেতনা যার কারণে দিন তারিখ সময় ঘন্টা নির্ধারণ করে দিচ্ছে অমুক দিন অমুক সালে মাহাদি আসবে আমি তো এমন আলেমকেও চিনি যে আমি কোন সাল কথা বলবো না সেই সালে হজ করার নিয়ত করে এসেছে আজ টাকা জমাচ্ছে কেন আপনি সেই বছর হজ করবেন কেন আগেও করবেন না পরেও করবেন না না সেই বছর মাহদি প্রকাশিত হবে আমি গিয়ে সেটা তো আল্লাহ ভালো জানেন তো মাহদির সঙ্গীত তারাই হতে পারবে যারা মাহাদি দুনিয়াতে আসার আগে মাহাদির কাজ নিয়ে থাকবে যারা দুনিয়াতে মাহাদি আসার আগে মাহাদির বিরোধী হবে মাহাদির দুশ্মন হবে রাতারাতি তারা তো আর মাহাদির দোস্তে পরিণত হবে না তো মাহাদি সম্পর্কে সম্পর্কে জানা দরকার আল্লাহ আমাদের সবাইকে বিষয় পুরস্কার ঠিক ভাবে জানার বোঝার এবং আমল করার তফিক দান করুন মাহাদি বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আগামী সপ্তাহগুলোতে চিরকুট আকারে লিখে দিতে পারেন এখানে আশা করা যায় যদি কয়েক সপ্তাহব্যাপী আলোচনা হয় যত ধোঁয়াশা বা অস্পষ্টতা আছে